টিভি বাংলা বাংলা মানবতা সমাধান আসসালামুকুম বাদ। ওয়াউসালিনের এবং কাছে রগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা হকামুল কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক আছি আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে যেন আজীবন এই কোরআনের আঙ্গিনায় যেন শরিক রাখেন কোরআনের সাথে থাকার যেন তৌফিক দান করেন কোরআন পড়ার কোরআন বুঝার কোরআনের উপরে আমল করার এবং কোরআনের দায়ী হওয়ার এবং কোরআনের সৈনিক হওয়ার তৌফিক যেন আল্লা সুফান আমাদেরকে দান করেন আইমিনিয়া রবাহ আলামিন। আমার ভাইরা আমার বোনেরা আমরা আলোচনা করছি সৌরাত সিক্স থেকে যেখানে এবাদতির কথা আল্লাহ বলেছেন আল্লাহর এবাদত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না ইসলামের মধ্যে এবাদতের কনসেপ্ট সম্পর্কে আমরা অলরেডি একথা বলেছি যে এবাদতের কনসেপ্ট হলো এটা আমাদের জীবনটা একটা ইউনিট আমরা এক ইউনিটে বিশ্বাস করি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হলো এবাদত অন্য অন্য ধর্মে এ ডিফারেন্সেস আছে তারা মনে করে আমাদের আইন কাম দুনিয়ার কাজকর্ম এটা হলো দুনিয়াদারই আর আমরা চার্চে গিয়ে যেটা করি মন্দিরে গিয়ে যেটা করি এটা হলো আমাদের এবাদত আমাদের বিষয়টা এরকম নয় আমাদের বিষয়টা হলো আমাদের জীবনের প্রত্যেকটা কাজই অ্যবাহাদ যেমনভাবে নামাজ রোজা হজ জাকাত এগুলো আমাদের অ্যবহাদ অনুরূপভাবে আমাদের লেখা পড়া, আমাদের কাজ কাজকর্ম আমাদের চাষবাস আমাদের পড়া এবং পড়ানো আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেখানেই আমরা যা করি না কেন রাষ্ট্র পরিচালনা করি আর দেশ পরিচালনা করি আমরা কোন ইনস্টিটিউশন পরিচালনা করি অথবা একটা বাসকে চালাই অথবা একটা রিকশাকে চালাই অথবা প্লেনের পাইলট হই না কেন আমি যেই কাজে আসি যে যে প্রফেশনে আসি যে যেই দায়িত্বর মধ্যে ব্যস্ত আছি প্রত্যেকটা দায়িত্ব পালন প্রত্যেকটা কিছুই হলো আল্লাহ সুভানার পক্ষ থেকে এবার আজাত আমরা দিন এবং দুনিয়ার মধ্যে আমরা পার্থক্য করি না আল্লাহ রাবুল্লাহ আলমিন সব কিছুকে এক করে দিয়েছেন যেমন আমরা এক আল্লাহে বিশ্বাস করি অনুরূপভাবে আমরা এক ইউনিট মনে করে আমরা আল্লাহ তাল আর ইবাদ করি এইটাই হলো এবাদতের মেইন কনসেপ্ট ইসলামের মধ্যে অনেক মানুষ মনে করে নামাজ যেটা পড়ি এটা হলো এবাদত আমি যখন আমার ব্যবসার জায়গায় যাব যখন আমি যা খুশি তাই করবো না আপনি ব্যবসায় গেলে কি করবেন এটাও আল্লাহ তা আল কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আপনি মনে করেন আমি যখন মসজিদে যাব, তখন আমি তো ইবাদত করি যখন বঙ্গ বঙ্গভবনে বসব, তখন আমি যা খুশি তাই করব না বঙ্গ ভবনে বসলে আপনি কি করবেন এই কথা আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন আল্লাহনবী হাদিসে বলেছেন আপনি মনে করেন আমি যখন মসজিদে গেলাম তখন আমি ইবাদত করছি যখন আমি সংসদ ভবনে যাই তখন আমি আলাদা না আপনি সংসদে গিয়ে বসলে আপনি কি করবেন আর কি বলবেন এটাও আল্লাহ আপনাকে বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তো সংসদে বসেছেন এই সংসদের হেড তিনি ছিলেন রাষ্ট্রের হেড তিনি ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্রের প্রধান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে গেছেন আপনি রাষ্ট্রপ্রধান হলে পরে কিভাবে আল্লাহর এবাদত করতে হয় রাষ্ট্র পরিচালনা করা কিভাবে এবাদতের অংশ হয় আর রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ আপনাকে কীভাবে সবাব দেবেন এটা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে কিন্তু বলেছে। এই জন্য আমার ভাইরা আমরা সবাই যেন আমাদের নিয়াতটাকে ঠিক করি নিয়াতের হাদিস এর আগে আপনাদের আমি বলেছি আল্লাহ নবী বলেছেনয়াদ প্রত্যেক কাজ নিয়াতের উপরে নির্ভরশীল আপনি যখন ঘরে জানালা বানাবেন তখন নিয়াত করবেন জ্বালানা দিয়ে আজানের শব্দ আসবে আর আজানের শব্দ শুনে আপনি নামাজে গিয়ে হাজির হবেন যদি আজানের শব্দ শোনার নি করে আপনি জ্বালানা কাটেন ঘরের তাহলে ওই জানালা দিয়ে তো রোদও আসবে ঠিক না আলো তো আসবে নাকি আলো বলবে এই কথা আপনি তো জানালা বানিয়েছেন আজান শোনার জন্য আমি এই জানালা দিয়ে ঢুকবো না আমি আলো আসার জন্য আর জানালা বানাতে হবে আপনাকে এই কথা কি বলবে না বলবে না সেজন্য আমার ভাইয়েরা এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা নিয়াতটাকে যেন ভালো জিনিসের করি ছেলেটাকে যখন আমরা লেখাপড়া করাতে পাঠাই তাকে আল্লাহর একজন দায়ী বানাবো আল্লাহর একজন ভালো বান্দা বানাবো এই নিয়ে করি তাহলে সে ভালো ডাক্তারও হবে ভালো বান্দাও হবে ভালো ইঞ্জিনিয়ারও হবে ভালো বান্দাও হবে ভালো আলেম হবে আল্লাহর ভালো বান্দাও হবে মেয়েটাকে যখন মানুষ করিয়া নেওয়ার থাকে যেন সে একজন ভালো আবেদা হবে ভালো একজন আল্লাহর এক আবেদা হবে আল্লাহর এবাদত করবে মানুষকে হেদায়তের কথা বলবে দাওয়াতের কাজ করবে তাহলে মেয়েটা যেই ডিসিপ্লিনে লেখাপড়া করে সেখানেও ভালো করবে তার লাইফটাও সুন্দর হবে এটাই হলো এবাদাতের ক্ষেত্রে ব্যালেন্স লাইফ আমরা সারা জীবনটাকে যেন এবাদতের টার্গেট করে নেই যে যতদিন আমরা পৃথিবীতে আছি ততদিন কিন্তু আমাদেরকে এবাদত করতে হবে আমাদের এবাদতের একটা টাইম লাইন আছে হ্যাঁ এবাদাত সাধারণত আপনার আমাদের এটা স্টার্টিং পয়েন্ট হলো যেদিন আমরা বালেগ হই যেদিন থেকে বয়স প্রাপ্ত হই ওই দিন থেকে এবাদত বন্দে আমাদের উপরে ফরজ হয় কিন্তু এর আগেও কিন্তু এবাদতের অভ্যাস আমাদেরকে করতে হয় যেমন আল্লাহ নবী বলেছেন মরুসি বিমবেলাগু আশরান তোমাদের বাচ্চাদেরকে তোমরা সাত বছর বয়স থেকে নামাজের ব্যাপারে বলো আর দশ বছর বয়স হয়ে গেলে তারা যদি নামাজ আদায় না করে তাহলে তাদেরকে তোমরা শাসন করো আমার ভাইরা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে যদিও আমাদের ইবাদতটা আমাদের উপরে খরচ হয় আমাদের বালে ঘর পর থেকে কিন্তু এর আগে থেকে এবাদতের অভ্যাস আমাদেরকে করতে হয় আর ইবাদতো এটার মধ্যে লিমিটেড না বরং ইবাদতটা হলো আরও অনেক দূর পর্যন্ত চলে যাবে আর এবাদতের টাইম লাইন কতদিন কতদিন ইবাদত করতে হবে আল্লাহ নিজে বলেছেন ওয়াবু দুর্বাকা মরণ আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে আপনি যখন মারা যাবেন আর এবাদতি নাই আপনার ইবাদতী শেষ যতক্ষণ হায়াত আছে ততক্ষণ এবাদত আছে হায়াত শেষ এবাদত শেষ আর যতক্ষণ আপনার হায়াত থাকবে ততক্ষণ আপনি আল্লাহ সুবাহ হুয়া আল্লাহ ইবাদতি করে যাবেন এটা হলো আমাদের টাইম লাইন এতদিন পর্যন্ত আমাদের আমাদেরকে করতে হবে আমরা অনেকে মনে করি যে নামাজ তো অনেক পড়লাম এখন দুই এক বছর রেস্ট করি না এটা করতে পারবেন না আপনার রেস্ট নাই কারণ আপনার এটা তো আপনার টাইম লাইন আছে ডেড লাইন আছে ওই পর্যন্ত এটা আপনাকে পূরণ করতেই হবে তা না হলে আল্লাহ সুফান কোনো সময় আপনাকে ছাড়বেন না এখন কথা হলো যত ইবাদতই আমরা করব না কেন যা কিছুই করবো না কেন কখন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের এবাদতটা কবুল করবেন আর কখন আমাদের এবাদত আল্লাহ কবুল করবেন না হাবা হাবা করে দিবেন কখন আল্লাহ এটাকে একদম ছুঁড়ে ফেলবেন কখন উড়াই দিবেন কখন ওলামাইকরাম এ ব্যাপারে একমত হয়েছেন কোনো সময় আল্লাহ আপনার এবাদতকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই আবাদতটা আপনার জীবন চলাটা দুইটা জিনিসের সমন্বয়ে হয় কম্বিনেশন অব টু থিংস দুটো জিনিসের সমন্বয় যতক্ষণ পর্যন্ত না হবে এটাকে আল্লাহ রবুল্লা আলমিন কখনই কবুল করবেন না করবেন না করবেন না তার মধ্যে একটা হলো যেই এবাদাত আপনি করবেন যেই বন্দেগি আল্লাহর করবেন আপনি একমাত্র আল্লাহর জন্য হবে দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য दुनियाार्जन को स्वार्थर आलेम हो जा पार आलेम हबें ना अपनी पसार जो कोज करबें ना दुनिया मानुष के खुशी करार्ज करबें ना बस के खुशी करार्ज करबें ना मानुष आपके भलो बमानदार बोलें तार्ज्जी करबें ना बर आपनी करबें एकम्र अल्लाह रबुल आलमीन के खुशी करार्मा إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حَنِيفًا وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ وَمَا أُمِرُوا تَذْكِرَةَ أَرْ كোনো ব্যাপারে নির্দেশ দেওয়া হয় একমাত্র আদেশ দেয়া হয়েছে কি ব্যাপারে বরং তাদেরকে বলা হয়েছে এই কথা যে তারা যেন এখলাসের সঙ্গে এক আল্লা সুবহান করে তারা যেন একমাত্র কবুল হবে যখন এবাদতটা আমি করছি একমাত্র রবুল আলমিন আল্লাহ সুহানকে খুশি করার জন্য যার মধ্যে কোনো রিয়া নাই যার মধ্যে কোনো সোমাহা নাই যার মধ্যে অন্যকে দেখানোর কোনো মন নাই তখন আল্লাহ এটাকে কবুল করবেন কিয়ামতের ময়দানে অনেক ভালো আমল করা মানুষদেরকেও জান্নাতি না নিয়ে জাহান নামে নেওয়া হবে যেমন একজন শহীদকে নাওয়াজ জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন লেমা যা কাতাল তুমি কেন যুদ্ধ করেছিলেন তখন শহীদ বলবে আল্লাহর কালিমাকে বুলন করার জন্য আল্লাহ বলবেন কাজ তুমি এটা করেছো এই জন্য যে তোমাকে বীর বাহাদুর বলা হবে ওকদিল বলা হয়ে গিয়েছে এই খ্লাস সম্পর্কে এবাদতের মধ্যে খ্লাস এই সম্পর্কে আমরা কথা বলবো। তবে এখন না বিরতি থেকে ফিরে এসে আমাদের আবারও সময় হয়ে গেল খানিক্ষণের বিরতি নেওয়ার জন্য We are going for a very, very short break and we'll be back very soon. Stay in front of television screen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.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 इसलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस इंगल सुब करू। निराश करो ना सही बुखारी प्रथम खंड इलम अध्याय हाथी संख्या उनस के कारमाध में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 Peace TV, Bangalai. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back after the break. Birutir paryaaf madir ke shagato janat siyaaf madir ke welcome kurci. Ibadat kurtihabhi ikkhlaasir shatheche shampar kiyamra kotha bol cilam. Allah nubir hadith shampar kiyamra porjala chuna kur cilam. Shohidke na'ozu billah jahannem i'de আল্লাহ রব্লা আলমিন জিজ্ঞেস করবেন কেন তুমি জেহাদ করেছ তখন শহীদ বলবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন কাজাব তুমি মিথ্যা বলছো বরং তুমি যুদ্ধ করেছো লেকাল সুজা। তোমাকে বীর বাহাদুর বলা হবে ওকদিল তোমাকে এটা বলা হয়ে গিয়েছে হ্যাঁ আপনার নিহত যদি থাকে আপনি আল্লাহর কালিমাকে বুলুন করবেন এরপরে মানুষ আপনাকে সোজা বলছে তাহলে আপনার ফল্ট না এটা এরপরে কারিকে নিয়ে আসা হবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছিল তখন জিজ্ঞেস করা হবে লেমাজা করাত কেন তুমি পড়েছিলে তখন বলবেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য পড়েছিলাম আল্লাহ বলবেন কাজাবিন বরং তোমাকে বলা হবে বিরাট কারি সাহেব আব্দুল বাসেদ সামাদের মতন পড়ে অকদ এটা কিন্তু বলা হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায় যারা দান করেছে দান শিলকে বলা হবে লেমাজা আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ বলবেন মিথ্যা জন্য তুমি করেছিলে যে তোমাকে করেছি বলা হবে, দানশীল বলা বলা হয়ে গিয়েছে দেখেন শহীদ হয়ে কোনো আনতেলাওয়াত করে দান করে তারপরও মানুষ জান্নাতে যেতে পারছে না এর একমাত্র রিজন হলো এটা যে ওই দানের মধ্যে ওই শহীদ হওয়ার মধ্যে এবং ওই কেরাত যেটা কোরআনকে তেলাবাত করা হয়েছে তার মধ্যে আল্লাহকে খুশি করার নিয়াত ছিল না যদি নিহাদটা এখানে সহি আল্লাহ সব হায়ানা হুয়া তা আয়ালা অবশ্যই তাদেরকে জান্নাত দিতেন কিন্তু নিয়দ যেহেতু গড়বড় ফাউন্ডেশন যদি গড়বড় হয় তার উপরে আপনি বড়ো বিল্ডিং টো দূরের কথা ছোট বিল্ডিংও বানাইতে পারবেন না আর ফাউন্ডেশন নিয়ে যদি মজবুত হয় তাহলে এর উপরে আপনি একশো তলা বানায় ফেলতে পারবেন এই কোনো জোরে বাতাস হইলেও এটা নড়াচড়া করবে না কারণ ফাউন্ডেশন ইজ ভেরি ভেরি মজবুত ভেরি ভেরি ফার্ম আমার ভাইয়েরা আমার বোনেরা সেজন্য এটা হলো একটা ইম্পর্টেন্ট শর্ত যে আমরা যখনই যেই কোনো কাজ করব আল্লাহকে খুশি করার জন্য করব। অনেক সময় আমরা কাজ করি ইবাদত করি আমরা মানুষকে দেখানোর জন্য করি মসজিদে গিয়ে নামাজ আদায় করলে পরে আমরা খুব ভালোভাবে করি আর ঘরে করলে উল্টাপাল্টা করে করে বসি আমরা মানবিক দুর্বলতা হিসেবে হয়ে যায় আল্লাহর কাছে তবা করে নিজেদেরকে সংশোধন করি আর আবার অনেক সময় এমন হয়ে যায় যে আমরা সুনাম সুখ্যাতির জন্য অনেকে করি অনেকে ওয়াজ নসিহত করি মানুষে বলবে ওয়াও যা বড় বক্তা তা যদি আপনাকে এটা বলা হয়ে যায় আপনার নিয়াতে এরকম থাকে তাহলে আল্লাহ আসহান হোয়া তা আল্লাহর কাছে আপনি আর কিছুই পাবেন না যেন যা করি আল্লাহর জন্য করি যা করি আল্লাহকে খুশি করার জন্য করি যা কিছু করি আল্লাহর রেজামন্দির জন্য করি যা কিছু করি আল্লাহর প্লেজার পাওয়ার জন্য আমরা করি তাহলেই না এই আবাদতটা আপনার আমার কবুল হবে তাহলে ক্লিয়ার কথা হলো সাফ কথা হলো এটা আল্লাহ রবুল্লা আলমিন কোন এবাদতকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে এখলাস থাকে এবং এখলাসের সর্বোচ্চ পর্যায় হলো এহসান এই এহসানের কথা রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের হাদিসে জিবরিলের মধ্যে এসেছে জিবরিল আলিহিসাল্লাম আল্লাহ নবীর কাছে যখন মানুষের চোরাতে এসে সাহাবিদের সামনে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন আর রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম জবাব দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা জানি সর্বশেষ কোশ্চেন এহসান তখন এহসান সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ নবী বলেছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে তারাহু যেন তোমার চোখের সামনে তুমি রবাহ ইজত জালাল আল্লাহ তালাকে দেখতে পাচ্ছ যদি আল্লাহ সুবাহ হুয়া তাহলে তুমি দেখতে না পাও তাহলে শিওর থাকো আল্লাহ তোমাকে দেখছেন ইউ আর সিয়া ইফ দ্যাট ইস ইম্পিবল ফর ইউ দেন তাহলে একটা হল আপনি সরাসরি মনে হবে যেন আপনি আল্লাহকে দেখছেন আর একটু লেস স্ট্যান্ডার্ড হলো আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ তো দেখছেন তাহলে এই পর্যায়ে যদি আমরা চলে যেতে পারি তাহলে দেখেন আল্লাহ সুহান সান্নিধ্যে আমরা চলে গেলাম আল্লাহর খুব কাছাকাছি হয়ে গেলাম আপনি যদি সবসময় মনে করতে পারেন জীবনের যে আল্লাহকে আমি দেখছি তাহলে আল্লাহকে যদি দেখেন তাহলে তো আপনি কোনো অন্যায় করতে পারবেন না অপরাধ করতে পারবেন না আপনার পুরো জীবনটা সুন্দর জীবন হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহকে তো আপনি আসলে দেখতে পারবেন না কিন্তু দ্যাস ইউর ফিলিং দ্যাস ইউর ইমোশন দ্যাস ইউর ইমান আর এটা যদি আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ সুভান হুম আল্লাহ আপনাকে দেখছেন এইটা আপনি কোনো সময় মিস করবেন না এটা যখন আমরা মিস করে ফেলি তখনই আমরা অন্যায় করে বসি অপরাধ করে বসি তখন আর আমাদের এবাদাত আল্লাহ তাল্লার কাছে কবুল হয় না আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে এবাদতের যে কথা আমরা বলছি এটা হলে এই কথা যে এবাদাত আল্লাহ তখনই কবুল করবেন যখন আল্লাহ সুফহান হুয়া তালার এখলাসের জন্য মুখলেসালদিন এখলাসের সাথে মুখলেশ হওয়ার পরে সিনসিয়ারিটির সাথে একদম হানড্রেড পার্সেন্ট ডিভোশনের সাথে আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহর জন্য এর মধ্যে যার্রা পরিমাণ রিয়া নাই যার্রা পরিমাণ সোমা নাই রিয়া হলো লোক দেখানো শোয়িং অফ সোমা হলো নেইম এবং ফেম সুনাম সুখ্যাতির জন্য নয় বরং একমাত্র আল্লাহ তালাকে রাজি করার জন্য একমাত্র আল্লাহ তে খুশি করার জন্য একমাত্র আল্লাহ সুহান আপনার উপরে রাজি এবং খুশি হয়ে যাক সেজন্যই আপনি এবাদাত করছেন এইটা যদি হয় তাহলে এটাই হবে রবুদুল্লাহ আল্লাহর এবাদাত আমরা করেছি হ্যাঁ এবাদাত কবুল হওয়ার জন্য আরও একটা ইম্পর্টেন্ট শর্ত আছে শর্ত একটা হলে হবে না দুইটা লাগবে এবাদাত আপনি যা খুশি তাই করবেন তা হবে না এবাদতটা আল্লাহর নবীকে ফলো করে করতে হবে অন্য কোন নবীকে ফলো করে করলেও হবে না কারণ আল্লাহর নবী আসার কারণে অন্য সব নবীদের যে টাইম লাইন ছিল এগুলো সব ইনভ্যালিড হয়ে গেছে আর কোনোটা অ্যাকসেপ্টেবল না আল্লাহর নবী আসার পরে আল্লাহর নবীর দিন ছাড়া অন্য কোনো দিন আর আল্লাহ রবাহ আলমিন অ্যাকসেপ্ট করবেন না যেমন ঈসা আলহিসাল্লাম যখন আসলেন তখন মূসা আলহিসের দিনটি অ্যাকসেপ্ট আর করা হয়েছে না যখন মৌসা আলহিসাল্লাম আসলেনের আগের নবী তার দিনকে আর একসেপ্ট করা হয়েছে না হ্যাঁ একদিনের সঙ্গে আর একদিনের মিল থাকে ওইটা ডিফারেন্ট কথা কিন্তু লিডারকে আমাদের লিডার হলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই নবী যেইভাবে ইবাদত করেছেন হুবহু সেইভাবে আপনি এবাদত করবেন এখান থেকে আপনি কোনো কিছু বাড়াবেন না এখান থেকে আপনি কোনো কিছু কমাবেন না एखानक अपनी निजे कोचु एड कर चेष्टा करास एकदम अपन इंचे इंच नबी सल्लाह आलहीसलम के फलो कर अपनी इबादत करबें बोलें तो सब क्या जदि एबादत है तब सब क्जे नबी के क्यों फलो करवसा करबें नबी जो व्यवसा करबें राष्ट्र चालबी भावे राष्ट्र चाल से चालें नमज़ पढ़ নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়বেন আপনি হজ করবেন নবী যেভাবে হজ করেছেন সেইভাবে করবেন আপনি আপনার ছেলেমেয়েদেরকে মানুষ করবেন নবী যেইভাবে ছেলেমেয়ে মানুষ করেছেন সেইভাবে করবেন আপনি ইয়াতিমকে লালন পালন করবেন নবী যেভাবে করেছেন সেইভাবে করবেন আপনি অন্য কোনো বড় দায় দায়িত্ব নেবেন নবী যেভাবে দায় দায়িত্ব নিয়েছেন সেইভাবে নেবেন আপনি মসজিদের ইমাম হবেন নবী সাল্ল আলাই্লাম যেভাবে ইমামতি করেছেন আপনি সেইভাবে করবেন আপনি যা কিছুই করবেন না কেন যা কিছুর নাম বলবেন না কেন নবী যেভাবে করেছেন যেভাবে দেখিয়েছেন হুবহু সেইভাবে ই করতে হবে যেমন সালাতের ব্যাপারে আল্লাহ নবীর স্পেসিফিক রিকমেন্ডেশন স্পেসিফিক কথা হলো সল্লু কামার আই তুমি তোমরা সালাত আদায় করো যেভাবে আমি নবীকে সালাত আদায় করতে দেখো তাহলে অন্য কোনো সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যেই সালাত নবীর সালাতের মতো হয় না এটা আল্লাহ গ্রহণ করবেন না যেই নামাজ নবীর নামাজের হয় না এটা আল্লাহ গ্রহণ করবেন না যেই নামাজের মধ্যে কম বেশি করা হয় এটা আল্লাহ গ্রহণ করবেন না নবী সাল্লিহাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তার সাথে যদি আপনি কিছু বাড়ান তাহলে আপনার সালাদ আল্লাহ কবুল করবেন না নবী সাল্লাহাম যেভাবে নামাজ পড়েছেন তার থেকে যদি আপনি কিছু কমান তাহলে আল্লাহ সুভান হুয়া তালাহটাকে কবুল করবেন না আপনি জীবনের যেই অ্যাক্টিভিটি যেই কাজের কথাই বলেন না কেন নবী সাল্লাহ আলিহিবসাল্লাম হুবহু যেইভাবে যেই অবস্থাতে বলেছেন আপনি হুবহু সেইভাবে সেই অবস্থাতে আপনি এটা করে যাবেন তাই যদি আপনি করে না যান তাহলে আল্লাহ রবাহ আলমিনীটাকে কবুল করবেন না আমার ভাইরা বোনেরা শেষ করার আগে আপনাদের জন্য সামরাইজ করি এবাদাত আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কবুল না করেন যতক্ষণ পর্যন্ত তার মধ্যে দুইটা শর্ত পাওয়া না যায় এর আগে আল্লাহর কাছে এটা কবুল হয় না এক নম্বর হলো এবাদত হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা হলো এখলাস আর দুই নম্বর হলো নবী সাল্লাহ আলি ওয়া যেভাবে এবাদত করেছেন হুবহু উইদাউট অ্যাডিং ওয়া ডিলিটিং কোনো কিছু বাড়ানো কমানো ছাড়াই হু বহু নবী সাল্লা আলাই ওয়াসাল্লাম যেভাবে করেছেন আপনি আমি যদি সেইভাবে করতে পারি এই দুই শর্ত যদি এবাদতের মধ্যে পাওয়া যায় আমাদের এবাদত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুফহান হুয়াতাল আমাদেরকে এই দুই শর্ত বোঝার এবং এই দুই শর্তের উপরে আমল করে আমাদের সব সারা জীবনের সব এবাদতবন্দিকে আল্লাহ কবুল করুন আমিন ইয়া রব্বাল আলমিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Assalamualaikum warahmatullah, I'm Muhammad Hashim Madani, and you can see, Beach Bangla. He faces... My question is about... is My question is about... He listens...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 डायल कर डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे बांगला है